আলহামদুলিল্লাহ সিরত পাখে জানিতে আমরা আছি মক্কি জিন্দিগীর মধ্যম পর্যায়ে যেখানে নবিকারিম সাল্ল সাহাবিদের অনেকের উপরে প্রকাশ্য দাওয়াতের চর্চা শুরু হওয়া এবং প্রকাশ্যভাবে মুসলমানদের অস্তিত্ব টের পাওয়ার পরে নির্যাতনের মাধ্যমে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা জোরে চালায় এবং সেখানে তারা কিছু সাহাবিদের উপরে অমানসিক এবং বর নির্যাতন করে তাদের কিছু কয়েকজনের ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছি যেমন আমরা শুনেছিলাম বেলাল রাজি আল্লাহ কাহিনী এরপরে আমরা শুনেছিলাম ওসমান আফান জবাইরুল আওয়াম জিনা রাধিয়ানহ একজন মহিলা এরপরে মোসা বিন ওমায়ের কাহিনী আমরা শুনেছি নাহদিয়া নামে আরেকজন মহিলা তাকে অত্যাচার করা হয়েছে গত সপ্তাহে আমরা শুনেছি আরো কিছু লিস্ট আছে আজকে আমরা সেখান থেকে আরম্ভ করবো তার মধ্যে অন্যতম হচ্ছেন সাইদ জাইদ রাজি আল্লাহ আনহু আহ তিনি ইসলাম কবুল করেন প্রথম দিকেই ওনাকে অনেকে অত্যাচার করে তার মধ্যে স্বয়ং অমর খাতি আল্লাহ আনহু ইসলাম কবুল করার আগে তিনিও এই বেচারাকে অত্যাচার করেছেন এবং তিনি ওনাকে বেঁধে রাখতেন বেঁধে রেখে নির্যাতন করতেন এই জন্য সাইদ রাহন পরবর্তী পর্যায়ে বলেন বেঁধে রাখতেন এবং কষ্ট দিতেন বেঁধে রেখে যতক্ষণ আমি ইসলাম ছেড়ে না দিব ততক্ষণ আমাকে মুক্তি দেবেন না আর পরে সেই ইসলামী অমর ইসলাম কবুল করে ফেললেন সুহান আল্লাহ আল্লাহ তালা অমর আদনু কবুর কথা করেছেন আবু জাহাল আহাবের মতো করুণ সমাপ্তি হতে পারত তাই না কিন্তু আল্লাহ ওনাকে উদ্ধার করেছেন এরপরে বনি মুআলের একজন মহিলা ছিলেন বনি মুআমাল ওনাকেও তারা খুব কষ্ট দিত এবং তাদেরকে কষ্ট দেওয়ার মধ্যে যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি হলেন অমর আদি আল্লাহ এবং তিনি অমরাজ আহু নিজে তাকে যখন নির্যাতন করতেন তাকে মারধর করতেন এবং মারধর করে টায়ার্ড হয়ে গিয়ে যখন ক্ষান্ত হতেন বললেন বলতেন তাকে মহিলাকে ইনি আ তাদের ইলাইকে আমি তোমার কাছে আমার ওদর পেশ করছি যে তোমাকে যে আর এখন মারতে পারছি না ই আত্রুকে আর তুকে কি আমি টায়ার্ড হয়ে গেছি এই জন্য এখন আমি ক্ষান্ত হলাম ফুল কেদালি কে ফা আল এই মহিলা শাসমন্ত্রী বলতেন যে আল্লাহ তালা তোমার সঙ্গে এরকম করুক অবশ্য আল্লাহ তালা উমর অনেকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন তাহলে এখানে একটা বিরাট আসার কথা আছে যে অনেকে ইসলামের দুশ্মনী করে আর সেখান থেকে আল্লাহ তালা তফিক দিলে মানুষ বেরিয়ে আসে এই জন্য কখনোই যারা ইসলামের দুশ্মনী করে চূড়ান্ত পর্যায়ে খালি অভিশাপ বর্ষণ না করে আহ যারা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে হোপলেস কেস এগুলো ছাড়া বাকিদের পিছনে স্টিল আশা রাখা যেতে পারে যে হয়তো বা আল্লাহ কোনদিন তাদেরকে হেদায়ত দিতে পারেন এবং চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আরেকজন হচ্ছেন কথা লোক ডিটেলস এসেছে যে ওনার যিনি লিডার ছিলেন মনিব ছিলেন তিনি তো ক্রীত দাস ক্রীত দাস তো মালিক থাকে মালিকের নাম হচ্ছে আহ উমাইবুল খালা ধরে নিয়ে যেত ঈদে ঠিক দুপুর বেলা গরম এবং আলোর মধ্যে আছে এই সময় তাকে নিয়ে যেত এবং ওনাকে চিৎ করে সোয়াত গরম বালির উপরে বালুগুলো কেমন গরম হতে পারে প্রচন্ড গরমের দিনে এবং এরপরে বড় একটা পাথর এনে ওনার বুকের মধ্যে রেখে দিতে নড়াচড়া না করতে পারেন অতবার বলতে যে তুমি ইসলাম ছেড়ে না দিলে এভাবে তোমার মৃত্যু হবে তাহলে মুহাম্মাদের উপর থেকে ইমান সরিয়ে নিয়ে আসো আবুদুল্লা দিকে আবার যদি আসো তাহলে তোমাকে মুক্তি দেব তখন সে তিনি কি বলতেন আহাদ আহাদ অথবা আহাদুন আহাদুন এক আল্লাহ এক আল্লাহ কোন রকমই তিনি কম্প্রমাইজ করেননি এরপরে আলাসের পরিবার উনার উনি নিজে এবং ওনার স্ত্রী সুমাইয়া ওনার ছেলে আমার তিনজনে ইসলাম কবুল করেছে। এবং তারা তারা ছিলেন স্বাভাবিক ভাবে খুব বড় লোক পর্যায়ে নয় তারা সাধারণ ছিলেন লোকজন সাধারণ লোকদের উপরে বেশি নির্যাতন করতো বিশেষ করে ওনাদেরকে অত্যাচারের পিছনে লিড দিয়েছে এবং একই তরিকায় ওনাকে দুপুর বেলায় ধুদু প্রান্তরে বালির উপরে শুয়ে রাখত এবং সে সেখানে ওনাকে তারা অত্যাচার নির্যাতন করতো নির্যাতন করতে করতে এক পর্যায়ে নির্যাতন ভিতরেই নির্যাতন করা অবস্থায় ইন্তিকাল করেন এরপর ওনার স্ত্রী সুমাই ইয়ারি আল্লাহ আনারের মা তাকে অত্যাচার করে আবু জাহাল এমনকি শেষ পর্যন্ত সে তার দিকে বর্ষা ছুঁড়ে মারে ওনার গোপর অঙ্গের দিকে এবং এই অবস্থা তিনি শহাদত বরণ করেন এবং কোন সময় তারা আবার তাকে পানির মধ্যে ডুবিয়ে গরম পানির মধ্যে ডুবিয়ে রাখে এবং তারা বলে যে দেখো তোমাকে এই শাস্তি থেকে উদ্ধার করব না আমরা মুক্তি দেব না যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্লাম ব্যাপারে তোমার তহিত ছেড়ে দিলে তিনি কষ্ট করতে করতে এক পর্যায়ে এত কষ্ট যান বাঁচানোর জন্য তিনি মাঝে মধ্যে তাদের পথে সাড়া দিয়েছেন এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেটা করলে তারা শাস্তি দেবে না তিনি কিছু জন্য ছাড়া পেলেন তারা তাকে বাঁধ খুলে দিল তখন তিনি কানতে কানতে আসলেন রসুল্লাহাম সিয়া চোখের পানি জরদার করে পড়ছে নবী করিম সালাম ওনার চোখের পানি মুছে দিলেন নিজ হাত দিয়ে আর মা ও আকা তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন হয়েছ কি অবস্থা তোমার আজাদ তো তিনি দেখছেন যতবার দেখছেন নবীকার ততবার বলতেন আলা রানের তাদের পার দিয়ে যেতেন বলতেন হে ইয়াসের পরিবার তোমরা সবর করো আল্লাহ তালা তোমাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তফসিক দান করুন তিনি দোয়া করতেন সবরের উপদেশ দিতেন তো দুইজন তো শহীদ হয়েই গেলেন দুজন চলেই গেলেন ইয়াসের আলাহ আনহা আনহু শহীদ না লেহ অন কিন্তু এই আজাবের ধক সামলাতে না পেরে তিনি মৃত্যুবরণ করলেন আর সময় যারা ঘটনাস্থলে আর তিনিলেন যার কারণে তারা আজাব একটু থামালো কিন্তু সেটা ওনাকে অনেক কষ্ট দিচ্ছে তিনি কানতে কানতে রাসালের কাছে আসলেন বললেন অম্মা কি ব্যাপার তোমাকে কোন বিষয় আমার কাছে এখন নিয়ে আসছে কি বিষয় তুমি এত বিচলিত তারা আমাকে ছাড়াই নিয়ে নির্যাতন একতরফা করে যাচ্ছিল বলে ক্ষান্ত হবনে ততক্ষণ না কিছু এরকম কথা না বলিস শাসপ বাধ্য করেছে আপনার ব্যাপারে কিছু গাল উচ্চারণ করতে কটু কথা বলতে আর তাদের মাহ বুদ গুলার ব্যাপারে কিছু স্বীকৃতিমূলক কথা বলতে এই দুটো তারা থামিয়েছে তোমার অন্তরের ভিতরের অবস্থা কি মুখে তো সেটা উচ্চারণ করেছ অন্তর কেমন ছিল ইন্নান বিল ইমান ইয়ার আমার অন্তরটা আল্লাহর প্রতি আপনার প্রতি ইমানে পরিপূর্ণ ছিল কোনো সময় এতটুকু আবার নড়াচড়া করেনি তখন তিনি শুনে ওনাকে ফাউদ তারা যদি আবার তোমাকে অত্যাচার করে করতে করতে বলে যদি কিছু না বলিস তাহলে ছাড়বো না কন্টিনিউ করবো তাহলে তুমি তা এরকম করে আবার বলতে পারবে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা অ্যালাউ করেছেন মামুন মানুষকে যখন এরকম নির্যাতন করতে থাকে তারা আর পারে না তখন যদি দান বাঁচানোর জন্য এবং নির্যাতনকে অ্যাভয়েড করার জন্য কিছু কথা বলতে হয় এইরকম কুফরি কালিমা হইলেও আল্লাহ তালা সেটা অ্যালাউ করেছেন এবং সে উপলক্ষে আল্লাহ তালা কোরআনে পাখের আয়াত নাজুর করেছেন সুরান্ন হালের একশো ছয় নম্বর আয়াতিম যারা কুফরি করে অবশ্যই তাদের করুন পরিণিত হবে তবে ইমান আনার পরে কেউ যদি করে মোরতাদ হয়ে যায় তাদের শাস্তি আল্লাহর কাছে অত্যন্ত খারাপ তবে যাকে বাধ্য করা হয়েছে এমন কুফুরি কালেমা উচ্চারণ করতে কিন্তু তার অন্তর টা ইমানে পরিপূর্ণ আছে তাকে আল্লাহ কোনো পাকড়াও করবেন না তার এটা একরকম বিপদে পড়লে বলতে পারে তো এটা জায়জ আছে আর এটা মোকাবেলায় কোনো কুফরিকালিমা উচ্চারণ না করে টিকে থাকা দরকার হলে যান চলে যাবে সেটা জায়েজ আছে কিনা সেটাও জায়েজ আছে আল্লাহ রেখেছেন যার ইমান তার নির্যাতন অসম্ভব কষ্ট হওয়ার কারণে সে যদি কুফুরি কালিমা উচ্চারণ করে দুইটাই শরিয়াতে জায়জ আছে কিন্তু কোনটার সব বেশি সহ্য করে যদি আল্লাহর কাছে যান চলে যায় চলে যাক এইটার পুরস্কার বেশি এটাকে বলা হয় আজিমা আর যেটা আল্লাহ এলাও করেছেন কারো যদি এর পর্যন্ত টিকতে না পারে উচ্চারণ করা এটাকে বলা হয় রোকসা রোকসৎ বলে যেটাকে একটা আজিমা একটা রোখা আজিমা এটা যেখানে নবীদেরকে বলা হয়েছিলেন ওইগুলো আজমেবিনসুল প্রচন্ড মনোবলের অধিকারীর যে রসুল যাদের ইচ্ছা শক্তি সহনীয় শক্তি বেলাল রাজি আল্লাহ আনহু আজি মতের আমল করেছেন তিনি উচ্চারণ করেন নাই কোনো কথা। কিন্তু আর না কোনছিলেন না রসুল উল্লাহ তাল্লাম ওনাকে পারমিশন দিয়েছেন আল্লাহ তালা অ্যালাউ করে দিয়েছেন দুইটাই রায় গেছে যার এদুর ইমান কুলাবে না সে এর নিচে ওটা করলে তাকে আল্লাহ কোনো গুণার শাস্তি দেবেন না আর যে ব্যক্তি ইমানে পরীক্ষা পরাকাষ্ট হয় যত অত্যাচার নির্যাতন যতটুকু আমি ছাড়ব না তার বেলা দাদি আল্লাহ তালা আনু সেই লাইনে তিনি আহ বেলা দাদি আল্লাহ আনু শুধু আসা আসাদ বলে নেই এক আল্লাহ একাল আল্লাহ বলেছেন তিনি আরও বলেছেন কি তাদের মুখের উপরে সেটাও আমি বলতাম এবং তারই শুধু সাহাবিদের জীবনে পরবর্তী জীবনে ঘটেছে অনেক মর্দিম মুসলিমের জীবনে এরকম ঘটেছে যেমন হাবিবাল আনসারি তিনি একজন সাহাবি ছিলেন আপনারা জানেন এক একসময় মুসাইলামা আল কাবজাব ইয়ামা এলাকায় এসেছিল মিথ্যা নবুতের দাবি করেছিল মানে আছে তো ইতিহাসের মধ্যে আমরা পড়বো এক পর্যায়ে এসে ইনশাআল্লাহ মুসাইলামা কাবজাবের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় যুদ্ধের আগে সে তার বিরাট দল গঠন করে মুসলমানদের বিরুদ্ধে হামলা করে এবং সে ধরে নিয়ে যায় এই সাহাবি হাবিবাজ আল আনসারি রাজিউল্লা আনহুকে এবং ওনাকে নির্যাতন করতে থাকে এবং সে যে মিথ্যা নবী এ এবং সে যে নবী সে নবী হিসাবে ওনাকে তার প্রতি আনার জন্য বাধ্য করছে নির্যাতন করতে করতে এবং সে বলল যে আতার সাধু মুহাম্মদ রাসুল আল্লাহ তুমি সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহ রসুল ভাই না আমি অবশ্যই সাক্ষী দেই তিনি তো আল্লাহ রসুলি ভাই আকুল এত আন্নি রাসুল আল্লাহ আর এটা সাক্ষী দাও যে আমি যে আল্লাহ রসুল সে কিন্তু বলে যে নবী মোহাম্মদ আল্লাহ রসুল ছিলেন সে বলতে আর আমিও রসুল দুইজনের মধ্যে আমাদের মধ্যে এই দাবি সে করেছিল বলে যে আমি যে আল্লাহ রসুল সেটা স্বীকার করো কিনা ভাই আকুল আসমা বলে যে তোমার এগুলো কিছু আমি শুনিও না আমার কানেও ঢুকে নাই বোলা নত্যাখ্যান এখন সে নির্যাতন করছে আর বলছে স্বীকার কর না হলে তোমাকে আলাদা করবো না এগুলো আমার কানে ঢুকে না এরা কাতালা এরপর শরীরের আনাক কান হাত পা আস্তে আস্তে একটা একটা করে কাটলো আর তিনি তখন ওই অবস্থায় অটল আছেন এবং এক পর্যায়ে তাকে ওনাকে জবাই করে দিল আর উনি কালী মতে সাহাদা করে চলে গেলেন তাহলে দোনার এক আসছে সাহাবিদের মধ্যে দোনা সাহ্লা করেছেন এবং আল্লাহ পারমিশন দিয়েছেন কিন্তু উত্তমটা অবশ্যই দিনের পাখে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা তারপরে কেউ যদি গুলাতে না পারে তার অন্তর ঠিক থাকে তাহলে তার ব্যাপারে কোনো দর্শনীয় কিছু করেছে বলে মন্তব্য করা সুযোগ নাই যেহেতু আল্লাহতালা তাকে পারমিশন দিয়েছেন এরপরে আরেকজনকে নির্যাতন করা হয়েছে তিনি হচ্ছেন শৃঙ্খল দিয়ে হাত পা বেঁধে এইরকম করে শুয়ে রাখত এবং তিনি গরমের মধ্যে পুড়তে পুড়তে এই রোদের মধ্যে এক পর্যায় তিনি বেহ হয়ে যেতেন ফেন্টেড হয়ে যেতেন হুঁশ থাকত না আর এক পর্যায়ে অবশ্য আল্লাহ ওনাকে তফিক দিয়েছেন তাদের শৃঙ্খল থেকে মুক্তি হয়ে তিনি আবিসিনিয়া হিজরত করে চলে গিয়েছিলেন ইমসাল আলাই সালামের সঙ্গে ইমান এনেছেন মুক্তি দিন এবং ওনার সঙ্গে থাকার চেষ্টা করেছেন দিন শিখতেন দারুল আরকামে কাজ করতেন আবু এক লোক যখন শুনলো যে এই লোকটি ইসলাম কবুল করেছে তিনি তাকে ধরে নিয়ে আসলেন এবং তাকে বললেন থ্রেট দিলেন তুমি যদি এক্ষুনি এই নতুন ধর্ম ত্যাগ করা নতুন তোমাকে আমরা ছাড়বো না এবং তোমাকে আমরা করুন তিনি কোন রকমই থামবেন না তখন সেই ব্যক্তি এই উহাই আবু ওহাই হা লোকটির হাতে ছিল একটা বড় ভান্ড মানে একটা গামলার মতো মাটির পাত্র বড় পানি রাখার জন্যে সে এইটা উঠেই ওনার মাথার মধ্যে এরকম করে মারল আঘাত করল যে মাটির গামলাটা ভেঙে কয়েক টুকরা হয়ে গেল ওনার মাথার করা হয়ে গেল করে রাখা এবং খাওয়ারও দেয় না পানিও দেয় না এভাবে তিন দিন পার হয়ে যাচ্ছে খাবার পানি না দিয়ে বন্দি করে নির্যাতন করছে এরপরে এক পর্যায়ে তিনি একটি ছিদ্র দেখতে পেলেন যে ওইখানে বন্দিখানা থেকে বের হওয়ার বের হয়ে জোর দিয়ে পালিয়ে কোন রকমে তিনি আবেসিনিয়ায় পৌঁছে গেলেন তাদের হাত থেকে নিস্তার পেয়ে রুমি সোহাইবারেজন তিনি আপনারা জানেন অরিজিনালি তিনি আহ ইউরোপিয়ান তারকেশ ছিলেন যে পরে ওনাকে কেউ বিক্রি করে দেয় কৃত দাস হিসাবে মক্কায় তিনি ছিলেন এবং তিনি পরবর্তী পর্যায়ে নিজের ব্যবসা বাণিজ্য করে বেশ ভালোই তিনি সম্পদশালী হয়েছেন কিন্তু তাকেও তারা তারা অত্যাচার করতো উনি যথেষ্ট নির্যাতিত হয়েছেন এরপরে আরেকজন হচ্ছেন কাহিনী তার মায়ের সঙ্গে মা কাফের রয়ে গেছেন কিন্তু শাহমুনা আবি অক্কাস রাজি আল্লাহ ইসলাম কবুল করেছেন এবং তিনি ছিলেন তাদের খুব একান্ত প্রিয় সন্তান মুসাব আনহুর মতো মা তাকে খুব বোঝাচ্ছেন তারপর বললেন তুমি তো যে ধর্ম অনুসরণ কর নতুন ধর্ম নিয়েছ মোহাম্মাদের আমি শুনছি সেই ধর্মে নাকি আছে যে পিতা মা তার অনেক কদর করতে হয় তাদের কথা শুনতে হয় তাদেরকে কষ্ট দিতে নাই এগুলো তো তোমার ধর্ম নাকি বলে মোহাম্মদের ধর্মে নাকি এগুলো আছে ওয়ানা উম্মুকা আমি তো তোমার মা আছে এরকম মা বাবা কে বলে যে ছেলে মা বাবার কথা শুনতে বেদবি করিস কেন ছেলে দিন দা বিয়ে সাজি করেছে পর্দা পুশিদা থাকে তার স্ত্রী পর্দায় থাকে এখন মা বাবা ছেলের মা বাবার কথা শুনতে বলছে না আল্লাহ কোরআন হাজি আমাদের সঙ্গে বেদি করি অনেক কথা শুনবি না তুই তোর আমরা অভিশাপ দেব এই সমস্ত কেইসে আমাদের অনেক ছেলে মেয়েরা আছে তাদের ইসলামিক জানো না এটা তাই তো মা বাবার কথা না শুনে তো মুশকিল আমি কি করবে বুঝে পায় না তো এই জন্য মা বাবার কথা কখন শুনতে হয় যদি কোরআন হাদিসের সঙ্গে কোন ধরনের সংঘর্ষ না হয় আর যদি কোরআন হাদিস এক কথা বলে মা বাবা আরেক কথা বলে তখন কি মা বাবার কথা শোনা যায় ন এই ব্যাপারে একটা হাদিস কি এসেছে লা লিমা ফি মা সৃষ্টিকর্তার কথা অমান্য করে কোন সৃষ্টির কথা শোনা যাবে না মা বাবার কথা বড় আল্লাহর কথা বলো এই জন্য এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় তো সাহিন আবি অকাশের মা বললেন শোনো তুমি ছাড়বা না যদি তাহলে না ছাড়াও তাহলে লাথ আমি খানা এবং পান করা সব বন্ধ করলাম আমরন অনসন ধর্মঘট আমাদের দেশে কি বলে না খেয়ে ধর্মঘট করে এক ধরনের হরতাল জেলের মধ্যে আসে খানা দানা পানি খাবে না তো এই হ্যাঁ হাঙ্গার স্ট্রাইক এটাই হাঙ্গার স্ট্রাইক আর বাংলাতে বলে অনসন ধর্মঘট না খাওয়া তো মা বলে যে আমরন আমি দরকার মরে যাবো তাও তুমি যদি ইসলাম কবুল না করো আমি পানি খাবো না কোন দানা পানি কিছু খাবো না খাইলে কি হচ্ছে ছেলে না খালে কি হবে জানো সবাই তোমাকে দেখলে সিসি করবে এই এমন একটা ছেলে ধর্ম ত্যাগ করে নিজের মাকে পর্যন্ত মেরে ফেললো বলতে গেলে মা মরে গেল এর কারণে এই হত বাগা এই এইভাবে তোমার উপরে তোমার ব্যাপারে লোকদের লোকেরা শুনবে আর সিসি করবে তোমার বদনামী এভাবে ছড়াবে যে তুমি মায়ের হত্যার কারণ হয়ে গেছ কাল ইয়াকা উমে সবাই বলবে এই এই ছেলে হচ্ছে মায়ের হত্যাকারী ইনডাইরেক্টলি তাই না তার কারণে মা মারা গেল তোমার কাছে কেমন লাগবে তখন জানো আমি কিন্তু দানা পানি খাবো না তখন মরে যাবো তোমার কপাল পুড়বে লোকেরা তোমাকে সিসি করবে আমার থেকে দিন আর ছিনিয়ে নেওয়া যাবে না এই দিন ছাড়তে পারবো না আমি তো এখন মা চিন্তা করে শুরু করি ফমাকাল তিন দিন পর্যন্ত মা কিছু সত্যি খেলেন না এবং তিন দিন না খাওয়ার কারণে মায়ের অবস্থা তো কাহিল হাত জাহাদ মা বেহুশ হয়ে পড়ে গেলেন মা এর কাছে খবর পেয়ে মাকে খুব মহাবত করতেন তারপরে দৌড়ে আসলেন মা আপনার যদি বেহুস হয়ে গেছেন এখন ঘুষ আসার পরে কথা বলছে আরকি যে যদি আপনার এই বেহ শুধু নয় আপনার একশোটা রুখ থাকে আর একটা রুহ আমার সামনে থেকে একটা একটা করে বের হয়ে যায় একশোটা রুহ যদি বের হয় আমার সামনে থেকে তখন আমি বলবো না যে মা তারা একটু দিইনি হ্যাঁ আপনি দেখবেন যে আমি কোনো কারণে এই দিনকে ছেড়ে দেব না আপনার এই পদ্ধতি মা কাজ করবে না আপনার এই থ্রেট কোনো কাজে আসবে না আমার সামনে যদি আপনি মূর্তি ধুকে ধুকে মরেন তারপরে আমি এই দিন ছাড়তে পারব না এখন আপনিও কোন কাজে আসবে না ফেলাম হুজের দা আকালাত তখন মহিলা দেখলেন হতাশ হয়ে গেলেন না তার কোন রকমে এই পলিসি নিয়ে কোনো কাজ হবে না শেষমন্ত পাচারে খাওয়া শুরু করলেন আর কি করবেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন যাতে করে সাদ সাদিয়ালা মনে কোনো কষ্ট না হয় যে আমি আসলে মাকে কষ্ট দিলাম কিনা আমাদের মধ্যে কিছু লোক আছে এরকম মা উল্টা পাল্টা কথা বলে মা বাধা দিচ্ছে আর সে আমার মনে করে দ্বিধা দন্দে থাকে আসলে মার বদয় লাগে জিনিস আসন্দে কি করি এরকম চিন্তার মধ্যে থাকে অনেকে কিন্তু তো আল্লাহ তালা যেন সাদ রাদিয়াল আনুর চিন্তা না থাকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন আমি অবশ্যই করেছি ইনসানকে উপদেশ দিয়েছি সবাইকে তাদেরকে কষ্ট দিও না তবে তবে তারা যদি তোমাকে সেরেক করতে বলে দিন ইসলাম বিরোধী কুফুরি আকিদা শিরেকা আকিদার দিকে নিয়ে যেতে চায় যে ব্যাপারে আসলেই তাদের কোন জ্ঞান নাই তারা অন্যায় ভাবে তোমার উপরে চাপিয়ে দিতে চায় তাহলে তাদের আনুগত্য করতে তুমি বাধ্য ন খবরদার তখন তাদের কথা শুনবে না তবে কথা তো শুনবে না ঠিকই তোমার ঠিক দিনই শরীয়ত মতো তুমি কাজ করো তবে দুনিয়া তাদের সঙ্গে বেদবি করো না ভালো ব্যবহার করে যাইও আল্লাহর হুকুম অমান্য করা করা যাবে না এমনি তাদেরকে একটু তথ্য তালাস রাখা খেয়াল করা খেদমত করা খাওয়া দাওয়া লাগলে খাওয়া দাওয়ার দেওয়া এগুলোর ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করে দিচ্ছেন না কাফের হলেও তাকে ওই সমস্ত মা বাবাকেও ভালো ব্যবহার করার জন্য ইসলাম বলছে শুধু তাদের কথায় দিনে দিনের ব্যাপারে কোনো কমতি কোনো কিছু ছাড় দেওয়া এইগুলোর ব্যাপারে মজবুত থেকে থাকতে বলেছেন যে এগুলো করা যাবে না কিন্তু পিতা মাতা যদি মসৃখ হয় কাফের হয় তাহলে তার সঙ্গে ভালো ব্যবহার না করে দুর্ব্যবহার করা যাবে না কথা মানতে গিয়ে শরীয়তের বিরুদ্ধে যেমন ছেলে দিনদার মর্গেজ মর্গে যে যাবে না মা বাবা বাধ্য করছে তাকে সুদে পারে কিনা জন্য এরকম ঘটনা পাইছেন নাকি আপনারা আমি দেখেছি আমার কাছে অনেক কেসে এসেছি কিছু আছে কি করব মা বাবার বলছে চলে গেলে আর কি করবো আর কিছু আছে হারাম করতে পারবো না মজবুতি সহকারী বুঝিয়ে শুনে বলার চেষ্টা করে কিন্তু তারপরে যদি ওনারা মনে করছেন তাকে খুব ব্যবহার করে এখন ছেলে কি পাল্টা দুর্ব্যবহার করবে না পাল্টা ব্যবহার করবে না সে তাদের প্রতি সদ আচরণ জারি রাখতে হবে এরকম একটা ব্যালেন্স আল্লাহ আমাদেরকে দিয়েছে পরিবার থেকে ছিলেন না সাধারণ পরিবার থেকে বিধায় তিনি বললেন ওনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন লাকাতিমান আখাদ উনি একদিন যদি আপনারা দেখতেন কিভাবে তারা আমরা তারা আমাকে ধরে নিয়ে গেল এবং বিরাট আগুনের কুণ্ডলি পাকাল তারা আগুন জোগাড় করলো আমার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলো সুম্মা সালাকুন আগুনের মধ্যে আমাকে তারা কতক্ষণ জ্বালালো এবং আমার শরীর অনেকগুলো চামড়া খসে গেল আলা সদরি এবং ওই আগুনের উপরে কিছু জ্বালিয়ে তার উপরে আমাকে সোয়াই দিল এবং তারপরে তাদের পা দিয়ে আমার বুক চাপা দিয়ে ধরে রাখলো আমার পিঠা কুসিফা ইদা হুয়াক বারাস এবং ওনার পিঠে এরকম করে আগুন জ্বললো গর্ত হয়ে গেল পিঠের মধ্যে পরবর্তী পর্যায়ে সাহাবিদেরকে যখন উনি ওনারা জিজ্ঞেস করলেন আপনাকে তো অনেক নির্যাতন করেছে আগুন দিয়ে পুড়েছে দেখি কি অবস্থা পেটকে তখন খুলে দেখা যায় মানে আতকে উঠলেন এরকম হইতে পারে মানুষের জীবনে এরকম গর্ত এবং মনে হয় যেন কুষ্ট মতো হয়ে গেছে তবুও দিনকে ছাড়েননি অন্য রাত এসছে কেন ইউ কেদুন কোন এই আগুন সহজে নিপতো না তারা নিবত না ওনার শরীর থেকে রক্ত মাংস এগুলা জুস পরে পরে শেষ পর্যন্ত আগুন নিজে নিজেই নিপ্ত। খাব্বাব রাজি আল্লাহনুর কাহিনী আরো বলেন আরেকজন সাহাবি হারে মোদারু বলেন দেখালতো আলাহ খাবিক ওনাকে আমি যখন দেখলাম এভাবে নির্যাতন করা হচ্ছে এবং অবস্থা পেটে এবং পিঠে কিরকম করে পুড়িয়ে নির্যাতন করা হয়েছে আমার মনে হয় না কোন সাহাবি এত নির্যাতনের সম্মুখীন হয়েছে অনেকে ইন্তেকাল হয়ে গেছে যেমন আহ ইয়াসের আন শহীদ হয়ে গেছেন মৃত্যু হয়ে গেছে সময় শহীদ হয়ে গেছেন কিন্তু জীবন তো থেকে এত কষ্ট মনে হয় না যে আমার মত কাউকে তারা দিয়েছে আলী আবিত আনহু ওনার ইন্তিকারের পরে তিনি সেফিনের যুদ্ধ থেকে যখন ফেরত আসছিলেন তিনি এক পর্যায়ে খাব হিজরত করে মোদিনায় এসেছেন সেখানে তিনি ওনার হয়েছে স্বাভাবিক আলী রাজি আনু ওনার কবরের পাশ দিয়ে ফেরত আসছিলেন মোদিনায় তখন ওনার কবর জিয়ার করলেন খাবার আল্লাহ রহম করুন খাবির প্রতি যিনি অনেক আগ্রহ ইসলাম কবুল করেছেন এবং যিনি বাধ্য হয়েছেন হিজরত করতে হিজরত করেছেন যিনি একজন মুজাহিদ হিসাবে জীবনযাপন করেছিলেন অংশ গ্রহণ করেছেন আর তার শরীরের মধ্যে শারীরিক নির্যাতনের পরীক্ষায় বিভিন্ন না অবশ্যই আল্লাহ তালা তাকে অনেক বড় পুরস্কার দিবেন এই দোয়া করলেন আলী রা আনহু এভাবে বিরাট বিরাট যখন লিস্ট আসলো এবং একজনের পর একজন নির্যাতিত হচ্ছেন এবং তাদের মধ্যে অনেকেই যারা কৃত দাস ছিলেন আবু বকর আনহু তাদের অনেককেই মুক্ত করা শুরু করে দিলেন একজন একজন করে মুক্ত করলেন এবং তিনি ওনার কাছে কত হাজার দেড়হাম নিয়ে তিনি ইসলামে ঢুকেছিলেন চল্লিশ হাজার তাই না হ্যাঁ চল্লিশ হাজার দেড়হাম ওনার কাছে নগদ ক্যাশ ছিল তখন চল্লিশ হাজার দেড়হাম বিরাট কথা তিনি এই সমস্ত টাকা খরচ করে করে তিনি এই গোলাপ মুক্ত করার পরিকল্পনা নিলেন তো তিনি যখন বেলাল এবনে বেলাল রাজিয়াল নির্যাতিত হতে দেখলেন প্রথমে ওনাকে তিনি খরিদ করার চিন্তা করেন করি মুক্ত করে দিবেন। তিনি গেলেন তার মনিব ওমাইয়া ইবনে খালাফের কাছে বললেন আবহাতে তুমি এই মেসিনটা কি এত নির্যাতন কেন করো একটু আল্লাহকে ভয় করো না কতক্ষণ পর্যন্ত কতদিন তাকে তুমি এভাবে নির্যাতন চালাবা তখন সে আবুকার অনেক সম্মানিত লোক বড় বিজনেসম্যান ছিলেন খুব ভদ্র সমাজে মানে মক্কার সমাজে নবী করিম সাল্লাহ পরে অনেক বড় সম্মানিত ব্যক্তি ছিলেন আবু আন। আরেকজন সম্মানিত ব্যক্তি ছিলেন রসমান নদী আল্লাহন ওনারা কিন্তু ইসলামের আগেই সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন তো ওনার সঙ্গে কথা বলতে তাদেরকে হিসাব করিয়ে বলা লাগতো তখন তো আবু জাহাল বলছে উমাই মানে খালাবছে আবুকে তারা তুমি তো তাকে নষ্ট করলা তাকে উদ্ধার করতে হলে করো তুমি উদ্ধার করো উদ্ধার করার রাস্তা কি তাকে ঘড়ি করে নিয়ে পরে মুক্ত করে দেওয়া এটাই হলো তরিকা তা আমি একজন কালো তো আমি এক কাজ করি আমার তোমাকে দিয়া এইটাকে আমি নিয়ে যাই আমারটা বিক্রি করে দিয়ে তোমাকে তোমাটা আমি খরিদ করে ফেলি ওকে সে অনেক শক্তিশালী মজবুত ভেরি স্ট্রং সে তোমার দিনের উপরে আছে সে কুকুরের উপরে আছে তিনি তাকে নিয়ে ফেললেন অতপর তিনি তাকে স্বাধীন করে দিলেন মুক্ত করে দিলেন বিড়াল মুক্ত হয়ে গেলেন এরপরে আর কোন রেওয়া উনি ওনাকে টাকা দিয়ে খরিদ করেছেন এখন টাকার দাম দশ তখন হয় সুযোগ বুঝে দুষ্টটা পাঁচ গুণ দাবি করেছে খরিদ করার পরে বলে যে মানে পাস পাঁচ পিয়া তুমি দিয়েছ আর জলা করতাম তুমি মনে করো আমি আফসোস করতেছি এই জন্য আবকার জলা আনু এই এই মহৎ কাজকে অমর পরে স্বীকৃতি দিয়েছেন নিজে বলেছে তিনি ইসলাম কবুল করে পরে যখন তিনি মুসলিম হলেন এবং মদিনার কথা করে তিনি তিনি গেলেন বলেন আবু বকার আবু বকর আমাদের একজন সাইয়েদ মা মানা সাইয়েদ সাইয়দ কি লিডার সর্দার আবু বকর আমাদের অন্য ওয়ান অব দা লিডার আর তিনি আমাদের একজন লিডারকে মুক্ত করেছেন সেই লিডারটাকে বেলাল তো বেলা দিক থেকে অনেক উঁচু মানের এবং নবী করিম সালাম এবং ভেরি স্পেশাল সম্পর্ক ছিল এই জন্য তিনি ওনাকে সাইয়দ বলেছেন আবুকার সাইয়দা আয়দা ওনাকে মুক্ত করলেন এরপরে আবু ফুকাই হাকে মুক্ত করলেন তার স্টোরি আমরা সরে গিয়েছি শুনে গিয়েছি আমেরিক ফহাইরাকে মুক্ত করলেন তাকে তারা কষ্ট দিচ্ছিল এবারে এক মহিলা যাকে কষ্ট দিয়েছে ওনাকে মুক্ত করেছেন মহিলা কৃতদাসীকে যার ইয়েবাণী মোম্মাল তাকেও মুক্ত করেছেন নাহদিয়া আরেক মহিলা এবং তার মেয়ে দুইজন ইসলাম কবুর করেছেন নির্যাতন শিকার দুজনকে মুক্ত করলেন এভাবে অনেকগুলোকে মুক্ত করে দিলেন তাদের লিস্ট প্রায় ৬ জনের মতো এবার ছয় জনের জায়গায় এখানে দুইজন আসে এক জায়গায় তার সাত জনের মত মুক্ত করলেন এবং আরো কিছু পরবর্তী পর্যায় করেছেন এই সাতজনকে মুক্ত করতে অনেক টাকা লেগেছে একজনের পকেট থেকে এত টাকা দিয়ে মুক্ত করা তখন সব সাহাবিতে চাঁদা জোগাড় করেননি নিজে করেছেন ইসলামের জন্য তার কি অবদান কিছু করতে হলে আমরা এখন সবাই মিলে চাঁদা করা ছাড়া পারি না একলা একলা করার মতো হিম্মত আল্লাহ ওনাদেরকে দিয়েছেন তো ওনার তামসা দেখি ওনার বাবা আবু কোহাফা আবু কোহাফা তখন কাফের মক্কায় যদিও তিনি ছেলের বিরুদ্ধে এত দুশ্মানী করেননি কিন্তু তিনি এই কুফরীকেই পছন্দ করেছেন সেই রাস্তাতেই আছেন অবশ্য উনি এক পর্যায়ে ইসলাম কবুল করেছেন কোন সময় মক্কা বিজয়ের পরে বুড়া অনেক বুড়া হয়ে গেছে দাঁড়িগুলো এমন সাদা চুলগুলো সব সাদা চুল এ দাঁড়িতে এরকম হয়ে আবু করাজ তাহলে মক্কা বিজয়ের পরে আবু কহাপাকে ধরে নিয়ে আসছেন বাবাকে খোঁজ করে বাড়ি করছেন ইয়ারাসুল্লাহ কালিমা পড়াই দিন আমার এই বুড়া বাবাটাকে এখন অত পুপুরি তরিকায় আছে তো রসুল উল্লাহ সালাম চেহারা দিকে দেখলেন যে এত সাদা দাঁড়িয়ে আর চুল এরকম দেখা যায় মনে হয় একটা জিন না বহুত এরকম মনে হয় মানুষে ভয় পাবে রাখার তরিকাও এরকম তো বললেন যে এগুলো একটু সাইজ করে ঠিকঠাক করে নিয়ে আসেন চুল টুল কাটে লাইন করে আর এই চুল দাঁড়িয়ে চুল আর দাঁড়িয়ে একটু খেজাব দিয়ে নিয়ে আসেন পাকাই গেরুহ বেগাই আস আর তবে কালো খেজাব দেবেন না কালো খেজাব সারা অন্য খেজাব লাগাইয়া আসেন তো অন্য খেজাবটা সবুজ নাকি না হলুদ খেজাব হিসাবে যেটা পরিচিত আছে দুইটা একটা কালো খেজাব আর একটা খয়ারি খেজাব যেটা মানে মেহেন্দি কালার এই মেহেন্দি কালার মধ্যে কোনটা একটু বেশি ডার্ক আছে কোনটা একটু বেশি লাইট আছে কোনটা একটু মোট রেডিশ আছে সেই খেজাবের ভিতরে এই দুই রকম খেজাব ছিল আরব দেশে তো তিনি বললেন যে কালোটা দিবেন না তার মানে মেহেন্দি কালার যেটা সেটা দিবেন তো এতে একটা সুনত পাওয়া গেল যে এইরকম খেজাব পড়া সুন আর কালো খেজা পড়া দায়েজ নাই কারণ তিনি নিষেধ করলেন কালোটা দিবেন না ঠিক আছে তো এই জন্য যারা বেশি একদম সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে তাদের তা খেজাব পড়া কিন্তু শূন্যত এটা শূন্যতে আমল যারা দেন আমাদের দেশে এটাকে উৎসাহিত করে না বলে যে কি বলে লাল লাল মিয়াশা নাকি লাল দানে এরকম কিছু একটা বলে এইরকম তিরস্কার করে অর্থাৎ বলেছেন আমি যখন দেখি কেউ দাঁড়িয়ে সাঁতা হওয়ার পরে এ খেজাব লাগিয়েছে আমার খুব খুশি লাগে আমরা আমল করা দরকার কি মনে করে আস্তে আস্তে ইনশাল চিন্তা করছি এখন এখন আমি চিন্তা করি আবার যদি এখন সাঁতা দেখছেন সাঁতার হয়ে যাচ্ছে সব না হইলো কাছাকাছি কিছুদিন পরে হঠাৎ করে আবু বকার আনু এত মুক্ত দাস কিতদাস মুক্ত করছেন প্রায়গুলো গোলাম বাঁধি কিতদাস এবং নির্যাতনের শিখার দুর্বল মার্কাইতে খাইতে দাম শেষ উদ্ধার করছেন তো ওনার বাবা আসলেন আবু কু হাফা ছেলেকে বুদ্ধি দেওয়ার জন্য ছেলে মুসলিম উনি মুসলিম না কিন্তু ছেলের প্রতি ভালো মায়া মমতা এখনো আছে। ছেলের কল্যাণ কামী ছেলে শুভাকাঙ্ক্ষী ছেলেকে বলে আহ তুমি তো কিছু কৃত চাষ মুক্ত করো সবগুলো দুর্বল সিংহ দুর্বল সিংহ বুঝছেন মানে সব দুর্বল মানুষ এগুলো দিয়ে কোন কাজে লাগবে ফাল আন্না ই মা ফালতা এ তাক্তারে জালান মুক্ত করবাই, শক্তিশালী কয়েকটা দেখে মুক্ত করো না তোমার বিপদ আপদে এগুলো তোমাকে হেল্পিং হ্যান্ড হবে তোমাকে সাহায্য করবে আরব দেশে কেউ যদি কোনো কিতচ মুক্ত করে দিত মেহরবানি করে কতবার এসান না ওই লোকটা সারা জীবন তার হয়ে কাজ করতো তার জন্য মানে এক পায়ে খাড়া থাকতো তার বিপদ আপদে ঠেকায় দৌড়ে আসতো সবার আগে হ্যাঁ তার যে কোনো তাকে আক্রমণ করলে তাকে এগুলো কোন কাজ লাগবে তোমার তো এখন বাপ তো আর ইসলাম বুঝে তুই না আল্লাহ রাস্তায় আখেরাতে পাওয়ার কোন কাহিনীতে বাপের মনে নাই সে তো দুনিয়াটা বসে বসে হিসাব করে বললাম আমাদের জামানে। ছেলেকে বলে বেটা সারা বছর তুই কিনিস না কেন এইরকম দেয় তো আবু করু বাপকে আনসার দিলেন কি বুঝাবেন বাবাকে বাবা ইসলামিক কবুল করেন এই বুঝবে কোদ্দুর ইয়া আবাতে ইন্নি ইন্না মা উরিদু মা উরিদ ল বাবা আমি তো সব আল্লাহর ওয়াস্তে করি যা চাই আমি সেটা তো আমি পাবোই আপনি তো বুঝতেছেন না আমি তো আল্লাহর কাছে বিরাট পাওনার অপেক্ষায় আছি। আমি যে দুনিয়ার পাওনার জন্য চিন্তা করিনি আমার অনেক বিরাট পাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালাউনাকে সন্তান দেওয়ার জন্য খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন সুরা আহ আল্লাহ মধ্যে পাঁচ থেকে একুশ নম্বর আয়াতে বায়দাউদ্দিন যে ব্যক্তি খরচ করলো মাল আল্লাহকে ভয় করলো এবং এই মাল খরচ করে নিজের নিরাপত্তার ব্যবস্থা করলো সৎগা করলো ভালো ভালো কাজে খরচ করলো তাকে আমরা খুব সহজ খুব ভালো জিনিসের সুসংবাদ দিচ্ছি তার জন্য সহজ কাজকে আমরা ইজি করে দেবো দিনের কাজকে আরো ইজি করে দেব ইমানের পথ চলা সহজ করে দেব আর যে ব্যক্তি বহিলি করে আর মুখ ফিরিয়ে নেয় আল্লাহ দান করার চিন্তা করে না আর ভালো জিনিস করতে অস্বীকার করে ভালো জিনিস কবুল করতে ইমান আমলের দিকে আসতে ডিনাই করে তার জন্য আমরা কঠিন কাজকে সহজ করে মানে কঠিন কাজের রাস্তা তার জন্য সহজ করে দেব অর্থাৎ সে আরো খারাপের দিকে যাবে দ্রুত আল্লাহ রাখেন নাই এবং শেষে দিয়ে আসছে ওমালি আহাদিন শেষ কথাগুলো সারমর্ম হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করে আল্লাহর আসতে খরচ করে ব্যয় করে কোরবানি করে সে অবশ্যই একদিন মহা খুশি হয়ে যাবে তার পুরস্কার পেয়ে অবশ্যই আবুকরাদু এই জন্য যার নাতে নবী করিম সাল্লা আল্লাহামের সবচেয়ে কাছে থাকা তিনি টাকা পাবেন না দুনিয়ার মধ্যেই কালকে আমরা আলের কথা ইংলিশ আলোচনা করেছিলাম তিনি আনু কথা আবুকার ওনাকে আল্লাহ এমনভাবে বাসাই করেছেন তিনি নবী করিম সাল্লামের বাল্য জীবনের বন্ধু ছিলেন খাস বন্ধু ছিলেন কে আবুকাল এরপরে ইসলাম কবুল করলেন তিনি ওনার সবার আগে তিনি ইসলাম কবুল করলেন দেখেন ওনাকে আল্লাহ কি কিসমত দিয়েছেন মেয়েরাদের কথা নাদিল হয়েছে আবু সুবিধা জোরদি করে খবর দিচ্ছে বাবু জাহাজ তিনি না শুনেই বলছে না না উনি বলছেন বলছেন হ্যাঁ খালাস আমি বিশ্বাস করে ফেললাম এরপরে হিজরতের সঙ্গে কে হয়েছেন আবু করবী করিম সালাম অসুস্থ হয়ে গেছেন ইমামতি করার জন্য কাকে দায়িত্ব দিয়েছেন আবু পরে খলিফা কে হওয়া উচিত ইসরা ইঙ্গিতে কিছু ধারণা কে দিয়েছেন তার ব্যাপারে আবু খার ব্যাপারে ওনার পরে সবার আগে জলিল কদার সাহাবিদের মধ্যে ওনার কবরে ওনার পরে কার হয়েছে আবু করাজ্লা এবং ওনার ইমিডিয়েট কবরের পাশে নেইবার হয়ে আসেন কে আবু করাজ এই স্থান গুলো ওনাকে দিয়েছে যে তার জন্য আল্লাহ সব কাজকে সহজ করে দিবেন দিনের কাজে তিনি সবার আগে ইজিলি যেতে এরপরে আসে যে এখনো চলতেছে নির্যাতনের সময় আবিসিনিয়া সিনিয়া হিজরতের আখ্যান দিয়ে ইন্সিডেন্ট গুলো ঘটছে একজন হচ্ছেন আউ আলুমান জাহার আবিল কে সবার আগে ওপেনলি কোরআন উচ্চারণ করে কোরআন জোরে জোর পড়েছে প্রথম দিকে মুসলমানরা কোরআনকে লুকিয়ে লুকিয়ে পড়তেন ওপেনলি পড়তেন না পড়লেই হামলার শিকার হয়ে পড়তেছিল আর বগ্নিপতি মানে আছে তো সেখানে অমর আদুলা আনু অ্যাটাক করে ফেললেন সবাই গোপনে গোপনে পড়ে নামাজও গোপনে পড়ে এখন প্রথম কে পড়ে তিনি হচ্ছেন এক সাহাবি ওনার নাম হচ্ছে আব্দুল একটি বড়সড়া সাহাবির দাঁড়ায় বসলে যদ্দুর সাইজ হয় আবদুল মাসরুদ রাজি আল্লাহ দাঁড়াইলে ওদুর সাইজ হয় এবং উনি একবার মদিনার ঘটনা যে উনি নবীকারিম এক সফরে আছেন তো দুপুর বেলায় ওনারা একটু গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন ক্ষুদা লেগেছে খাবার দাবার সুবিধা নাই তো একটু জঙ্গলের মত পাওয়া গেছে গাছের মধ্যে কিছু বনজ ফল আছে জঙ্গলের মধ্যে কিছু ভালো মাঝে মাঝে খাওয়ার মতো ফল পাওয়া যায় এখানে জঙ্গলের মধ্যে তো বাড়ি হয়ে থাকে বিভিন্ন বেরিয়ে হয়ে থাকে তাই না এরকম বেরির মতো কিছু একটা আছে এখন বেরির গাছে উঠতে গেলে গাছটাতে এত মজবুত না বড় না আগার মেধি কিছু ফ্রুট আছে আর এই সময় বাতাস আসছে ধরে আর বাতাস দিয়ে আসছে দোড়ে এখন উনি এরকম করতেছেন ওরকম করতেছেন আর ওনার ওই লুঙ্কির ফাঁকে দিয়ে ওনার পার একদি এদের দেখা যাচ্ছে হাটের উপরেও কিছু দেখা যাচ্ছে আর ওনার পায়ের গুলো দেখে সাহাবিরা বলেন দেখো দেখো আব্দুল মাসুদের পাও দেখো মানে এত চিকন সাইজের পাঁচা হাসি করছেন তারা বললেন হাস কেন্লাহ আব্দুল্লাহবিন পাও দেখছেন তিনি বললেন এই পাও দেখে হাসো তোমরা জানো তার আল্লাহ এমন পাও দিবেন কে দিন অহৎ পাশার সমান তার পা হয়ে যাবে কত পছন্দ নেই পাও তোমরা জানো আল্লাহর কাছে তোমরা তাকে নিয়ে উপহার করছ বিদ্রুপ করছ তার এমন ওজন উনি এমন হিম্মত বলা সাহাবি তিনি যখন ইসলাম কবুল করলেন তিনি বললেন সাহাবিদেরকে তিনি কখন ইসলাম কবুল করেছেন কোন রেওয়ায়তে আসে তিনি বলেছেন লাকাধরা মালে মুসলিম গাই রো না আমি যখন ইসলাম কবুল করি আমি বোধহয় ছয় নম্বর মুসলিম ছিলাম এর বাইরে আর মুসলিম ছিল না পরে তিনি আস্তে আস্তে যখন আর কবুল করেছেন তিনি একদিনের সমাবেশে আসেন কয়েকজন সাহাবিদ বসে একদিন এই করতো করাই কখনো শুনলো আমরা নিজেরা নিজেরা লুকিয়ে লুকিয়ে তেলাবাত করি গোপনে গোপনে একটা বার যদি আমরা জোরে তালাবাদ করতাম কেউ হিমত করে তাদেরকে শুনে হয়তো আল্লাহটা পৌঁছাই দিতি করবে আবদুল্লাহ আনহু বললেন যে আমি করবো এই কাজ ইন্না নকশাহ আরে না তুমি করোনা আমার তুমি করলে তোমার কোন নিরাপত্তা থাকবে না আমাদের এ ব্যাপারে খুবই তাহলে তোমাকে তারা একযোগে হামলা করে নিঃশ্বাস করে দেবে আমরা চাই এমন একজন আশুক যার গ্যাতি গোষ্ঠী কবিলা এখানে আসে অনেক সময় আরবদের মধ্যে মানে নিজের গোষ্ঠীর পক্ষ থেকে কাউকে নির্যাতিত হতে দেখলে এগিয়ে আসার একটা আছে সেটা তোমার ক্ষেত্রে ঘটবে না তোমার নিজের লোকরা এখানে কেউ নাই কিন্তু তিনি বললেন আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন আমি করি কাজ তো তিনি আসলেন ঠিক আহ ঠিক দুপুরের আগে দোহা টালাত দোহা চাসতেনা আমার যে সময় মূল্য ওই সময় তিনি হারামের ভিতরে ঢুকলেন এসে তিনি মাসা আল্লাহ আর ওই সময় লোকেরা নাস্তা টাস্তা করে এসে তারা ওখানে সময় গিয়ে পড়ার জন্য বসে গেলেন শুরু করলেন খুব জোরে জোরে রাসায়ানোরে খুব বলিষ্ঠ আওয়াজ পড়া শুরু করলেন আল্লা কোরআন এই সুন্দর করে পড়া শুরু করে দিলেন সিরর রহমানের শুরু থেকে তখন তারা যখন প্রথম আওয়াজ শুনলো তারা এই পর্যন্ত এরকম জোরে আওয়াজ কোরআন আর শুনে নাই কোরআন কিভাবে পড়ে কোরআন কি জিনিস তখন তারা শুনলো তো বলা বলে করে কি ব্যাপার মা ইয়া কলিন আবদ আবদুল্লাহ এই সে পড়ে কি পড়ে সেটা কি করে কোন মন্ত্র ট্র কোনটা নিয়ে আসে হ্যাঁ কি পড়ে সেটা আসলো তার কাছে ওনার চেহারার মধ্যে মারা শুরু করে দিল মুখের মধ্যে মারা শুরু করে দিল যে মুখ দিয়ে তিনি কোরআন তেলাউ করেছেন কিন্তু তিনি পড়া এই মায়ের মধ্যে পড়া কন্টিনিউ করছেন তারপরে কিছুক্ষণ পরে তারা রক্তাক্ত অবস্থায় হয়ে গেলেন তারা ছেড়ে দিলো চলে দিলেন সাহাবিদের সাহাবিরা যেখানে লুকিয়েছিলেন সেখানে চলে আসলেন হয়তো দারুল আর হবে যেখানে উনারা লুকিয়ে থাকতেন এবার তারা দেখতে পেলেন যে চেহারাটা সব ক্ষত বিকৃত হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে তখন সাহাবিরা সবাই দৌড়ে এসে সমবেদনা জানালেন তারা বলে শোন আমি একটুও ঘাবরাই নাই তাদের প্রতি আমার যে আক্রোশ আছে বা তারা দিনের দুশ্মনি করে বিধায় আমি তাদের সঙ্গে ইসলামকে দাঁড় করানোর জন্য যে জজবা এই মায়ের খাওয়ার পরে আমার আগের চেয়ে বেড়ে গেছে মনে রেখো আমি ইসলামকে ব্যাপারে এখন হয়ে দিলে দিয়ে করে তোমরা চাইলে আমি আবার যাবো শুনানোর জন্য তারা বলছেন যে না হাসবুকা ফাহুমায় যথেষ্ট হয়ে গেছে আপনি তাদেরকে শুনিয়ে দিয়েছেন যা তারা শুনতে চায়নি যাবসেন দায়িত্ব পালন হয়ে গেছে আর আপনি কাজ করবেন না প্লিজ উনি এরকম একজন সাহাবি হলী করিম কাসা কাছাকাছি হতে পারে আল্লাহর খুশু ভয় দিয়ে এবং চলাফেরা ইসলামী পুরো জিন্দগি করতে এবং আখলাক আমল আমলে দিক থেকে আমাদের কাছে মনে হতো উনি নবী করিম সালের প্রায় অনেক বেশি করেন কোন কমতি হল না এরপরে কন্টিনিউ করতে থাকলো তাদের এই কষ্ট দেওয়ার কাজ কিন্তু এই কষ্ট সাহাবিদেরকে আলহামদুলিল্লাহ অনেককেই তারা নির্যাতন এভাবে করতে করতে করতে বলতো যে তোমরা আল্লাহর বিরুদ্ধে তোমাদের এলাহের বিরুদ্ধে বলো নবী করিম বিরুদ্ধে কোন সময় জিজ্ঞেস করতো আল্লাহ তো আর অজ্জা ইহকা মিন্দ তার অজ্জা তোমার মা বুদ্ধি গ্রহণ করছে আল্লাহকে বাদ দিয়া তখন কোন সাহাবিকে বলতে হতো যে আমরা কবুল করছি মুখের কথা ওই আমার এই পোকা আমার মা বুধের কথা বলা তো মুখ দিয়ে তো তাদের সবার জন্যই আল্লাহ তালা ওই আম্মার এবং ইয়াসের উপলক্ষে যে আয়াত নাজরি করেছেন যে তাদের অন্তরে যদি ইমান থাকে এই বাঁচানোর জন্য এই মুহূর্তে কালিমাতুল কুফর তাদের জন্য ক্ষতির কারণ হবে না এইভাবে নির্যাতন চলছে আর চলছে এই সময় আসলেন নির্যাতন চূড়ান্ত পর্যায়ে দেখে তিনি বললেন ইয়া রাসুল্লাহ ওনার কাছে কিছু তিনি নবী করিম দেখতেন আসলে দেখে সবাইকে সবর করা বলতেন বলছেন ইয়া ছায়ার মধ্যে ওনার বোরদা যেটা গায়ে গাউন আছে ওটাকে মাথায় দিয়ে তিনি এমনি ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন অথবা মোতা মানে বালিশ বানিয়ে একটু তিনি রেস্ট নিচ্ছেন তিনি বলেন আল্লাহ এরকম নির্যাতন হচ্ছে আপনি কি আল্লাহর কাছে আমাদের একটু সাহায্য দিন দোয়া করেছেন কারণ নবীর দোয়া করেন আল্লাহ তো না দোয়া ফেলে দেবেন না তখন দোয়া করলে তো আমাদের বিপদ আপদ দূর হয়ে যায় একটু দোয়া করবেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে এত বিপদ আপত্তে আমরা মোকাবিলা করছি তখন তিনি তো জানেন যে আল্লাহ তালা পরীক্ষা পাশ করার পরে সাহায্য দিবেন পরীক্ষা না নামতে এখন সাহায্য দিয়ে সব শেষ করে দেন এইরকম করি তো আল্লাহ তালা মুসলমানদেরকে সাধারণত সাহায্য করেন না কষ্ট সবর মোকাবিলা টিকে থাকতে হয় তারপরে আল্লাহ সাহায্য আসে তো তিনি তখন বলেন বললেন কেন রাজুফি ইমান ফিল ইহার আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে হে সাহাবিরা তোমরা জানো এর আগে নবীদের উম্মতারা কি কষ্ট করেছে কাউকে কাউকে ধরে এনে জমিনকে তারা খুঁড়তো খুঁড়ে তাকে অর্ধেক পর্যন্ত জমিনের ভিতরে ঢুকিয়ে বাকি অর্ধেক জমিনের উপরে আসে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতো যে দিন ছাড়াও তা নাহলে এখন করাত এনে তোমার মাথা দুই টুকরা করে ফেলবো এবং ঠিকই তারা দিন ছাড়ত না দুইজন দুই দিক থেকে করাতকে টান দিয়ে তাকে গর্তের মধ্যে দাঁড় করানোর অবস্থা দুই টুকরা করে ফেলে দিত এরকম করার দিয়ে কেটে কেটে ফেলে দিত আর কাউকে কাউকে এভাবে জীবন্ত অবস্থা ধরে নিয়ে আসা হতো আসে যান্ত মানুষের গায়ের মধ্যে লোহার আমাদের দেশে চিরুনির ধান খেতে অনেক নির কাজ করে এটাকে কি বলে কেউ আচরা বলেন কে আঁচুরি বলে এরকম কিছু টান দেয় এরকম করে লোহান আঁচুড়ি দিয়ে তাদের শরীর থেকে গোস্ত এবং চামড়া এবং রগ রেখা সব খুলে ফিরতে হাড্ডি দাঁড়িয়ে আসে এইটাও তাদেরকে দিন থেকে সরাতে পারেনি তারা আল্লাহর দিনের উপর টিকেছিলাম এই দিন একদিন মোকাম্মেল করবেন সমস্ত পৌঁছা থেকে আরেকটা শহর এক শহর থেকে আরেক শহরে একজন লোক একলাই সফর করবে দিন থাকার কারণে এত নিরাপত্তা হবে ল মানুষ কোন ডাকাত কোন ক্রিমিনাল এর কোন ভয় করবে না আল্লাহ সারা কাউকে কোন চোর ডাকাতের ভয় থাকবে না লাগানামিহি অথবা গরু ছাগল থাকলে সেখানে কোন সময় নেকড়ে বাঘ সিংহ হামলা করতে পারে এইরকম ছাড়া কোন দুষ্কৃতিকারী জমিনে থাকবে না এমন শান্তি কায়েম হবে ইসলাম কায়েম হওয়ার পরে ওই দিন আসবে আমি কনফার্ম ইনশাল্লাহ ওলা কি না কুমত চা কিন্তু তোমরা মনে হয় ধৈর্য হারিয়ে ফেলছ মুসলমানদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে দিনের পথে টিকে থাকার জন্য এখন আজকালকার জামানায় আমাদেরও কিছু কষ্ট হয় দিন রক্ষা করতে গিয়ে কিছু কষ্ট হয় কিনা বলেন কষ্ট হয় যেমন আমাদেরকে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় সেখানে মাঝে মাঝে এমন কিছু প্রোগ্রামের মধ্যে যেতে হয় সেখানে না গেলে আবার কষ্টে ফেলে দেয় যেটা দিনের সঙ্গে মিলে না আমাদের মেয়েরা পরে মাঝে মাঝে একটু অসুবিধা লাগে অফিসে কেমন জানি আহ তাদের সঙ্গে দুর্বাবার করে ফেলতে পারে দাঁড়িয়ে রাখলে সমস্যা চাকরি পাওয়া যায় না কেমন জানি মানে মানে তুমি মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট তুমি টেররিস্ট কেনা এগুলা চিন্তা করে এখন এগুলোর কারণে আমরা কিভাবে কিছু কমাইতে পারি ছেড়ে দিতে পারে এরকম চিন্তা অনেকে করে ইসলামের পথে টিকে থাকতে হলে ত্যাগ এবং কোরবানি কিছু লাগবে কিনা এই ত্যাগ কোরবানি করেছেন সাহাবি কেন কত বছর করেছেন মক্কায় তেরোটি বৎসর করেছেন এই পর্যন্ত সাহাবীদের জীবনের অনেক কয়েকটি কাহিনী আমরা শুনলাম আগামীতে আসবে এবার আস্তে আস্তে তারা সহজে নবী করিমস্লা ব্যাপারে চিন্তা করে নাই ওনাকে উনি এত সম্মানিত ওনার বিষয়ে তারা সরাসরি কোনো অ্যাটেম্প নিতে পারে নাই সাহাবিদের উপরে বিভিন্ন জায়গায় দুর্বলদের উপরে বেশি অত্যাচার করেছে পরে এক পর্যায়ে ওনার উপরে তারা অ্যাকশন নিতে যাবে ওই চ্যাপ্টারে আমরা এসেছি ইনশাল্লাহ যেটা আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করবো